হম mm.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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وقفا وسلام على عباده الذين صطفا وبعد بريو دعشق ستا بھائی بنار پشت بھی بانگلار ال قرآن جبان گنشتو بیده بیدان انشتنے اپنا در کے شاگتو جانت چھی عشا قرآن اپنا را شکلی اللہ رحمت تار رفا رو قریبائیں بھالوا چھن بريو بھائی بنار قرآن کریم অনুধাবন করে কোরআনের উপর আমল করে এবং বিশ্ববাসীকে কোরআনের দিকে আহ্বান করে কোরআনকে যদি মানুষ তিলাবত না করে অর্থ না বুঝে আমল না করে বিশ্ববাসীকে দাওয়াত না দেয় তাহলে কোরআনে করিমের ২৫ নম্বর সুর আলফরকানের তিরিশ নম্বর আয়াতে মানব জাতির বিরুদ্ধে যে অভিযোগটি দিয়ে আছে সেই অভিযোগ অনুসারে কে আমাদের ময়দানে বিচার হয়ে যাবে সে আয়াতটি হলো রসুল বলেছেন হে আমার রব ইন্ আমার কম আমার জাতি কোরআনকে প্রলাপ হিসেবে গ্রহণ করেছে অথবা আমার জাতি কোরআনকে পরিত্যক্ত করেছে পরিত্যাজ ঘোষণা করেছে এটা রাসুলের অভিযোগ আল্লাহর কাছে ইমাম আব্দুল কাইম রাহেমাল্লাহ বলেন এটা একটা কেস সেটা একটা মামলা আল্লাহ দরবারে মামলা করেছেন রাসুল নিজে যে তার জাতি কোরআনকে বর্জন করেছে পরিত্যক্ত ঘোষণা করেছে তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল অর্থ অনুধাবন করলো এবং আমল করলো কোরআনের দিকে বিশ্ববাসীকে ডাকল সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই কিন্তু যে শুধু তেলাওয়াত করলো অর্থ বুঝলো না আমল করলো না আহ্বান করল না তার বিরুদ্ধে তিনটা মামলা দায়ের হয়ে গেল। যে ব্যক্তি কোরআন পড়ল অর্থ বুঝল কিন্তু আমল করল না বিশ্ববাসীকে ডাকল না তার বিরুদ্ধে দুটো মামলা থেকে গেল যে কোরআন পড়ল, বুঝল, আমলও করল কিন্তু ডাকল না তার বিরুদ্ধে একটি মামলা থাকলো আজ চারটি করল সে মামলা থেকে ফুল খালাস হয়ে গেল। অতএব এই মামলা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে কোরআন শিখতে হবে এছাড়া কোনো বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আজকেও আমাদের আরেকটি কোরআনিক মূল নীতি আপনাদের সামনে তুলে ধরবর ছোট্ট একটি কথা ইহদি রিল্লতিম এই কোরআন সেদিকেই রাস্তা দেখাবে সেই সমাধানে এনে দেবে যে সমাধান সবচেয়ে বাস্তব ন্যায় সঙ্গত এবং চিরস্থায়ী অর্থাৎ কোরআন যে বিষয়ে মানুষকে রাস্তা দেখায় তার মতো ন্যায় সঙ্গত আর কোনো রাস্তা মানুষ খুঁজে পেতে পারে না তার মতো সত্য এবং বাস্তব এবং মানুষের সমস্যা সমাধানকারী আর কোনো সুরাহা মানুষ এর তুলনায় উত্তম কোনো সুরাহা আর পেতে পারে না এটা একটা অত্যন্ত সুন্দর মূলনীতি এখানে আল্লাহ তারা তার কোরআনে ব্যক্ত করেছেন আপনি কোরআনিক সংবাদ কোরআন যেসব ইনফরমেশন দিয়েছে যেসব তথ্য কোরআন তুলে ধরেছে আপনি যদি সেগুলো দেখেন তাহলে দেখবেন যে কোরআন কত সুন্দর কত বাস্তবসম্মত এবং বিশুদ্ধতম সমাধান দিয়েছে যেমন পৃথিবী গোলাকার আমরা জানি কিন্তু পৃথিবী কি একেবারে কমলার মতো গোলাকার নাকি একটুখানি তার মধ্যে লম্বাটে ভাব আছে দেখুন আল্লাহ তালা পৃথিবীর সম্পর্কে বলেছেন এর আগে মানুষ গোল কিন্তু কি ধরনের গোল একেবারে সুক্ষ বিচার করে বিশ্লেষণ করে বলতে পারতো না কিন্তু কোরআন বলে দিয়েছে এটা এইরকম গোল আমি সেটা বাস্তব তাহলে কোরআনের এই তথ্য কতটা বিশুদ্ধ ইনাহাজ আল কোরআন ইহেদি রিলতি আজকে জেনেটিক বিজ্ঞানে আমরা জানি যে সব বংশ বৈশিষ্ট্য থাকে দেখুন এর মধ্যে আট নয় নম্বর আয়াতগুলিতে আল্লাহ তো বলেছেন তোমার মহানুব রব সম্পর্কে তোমাকে কে প্রতারণা করেছে আল্লা জি হলা ককা ফাঁসা ফাদাল যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ফাঁসা তারপর তোমাকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ করে সব কিছুকে সৃষ্টি করেছেন ফি আইয়ে সৌরতিম রকাবাক যে আকৃতিতে তিনি চেয়েছেন সেই আকৃতিতে তিনি তোমাকে সৃষ্টি করেছেন রকাবাক জোড়া দিয়েছেন ফি আইয়ে সৌরাহ যে আকৃতিতে চেয়েছেন সেই আকৃতিতে তোমাকে রকা জোড়া দিয়েছেন এই রকা জোড়া দেয়া এইটা এইভাবে কেন বললেন আজকে যেমন মাতৃ জরায়ুতে যখন শুক্রাণু কনসিপ করে ডিম্বাণুর সাথে যখন সেটা সেটে যায় তখন আদম থেকে এই শিশু পর্যন্ত সমস্ত পূর্বপুরুষদের গুণ বৈশিষ্ট্য সব কিছু আল্লাহালা এই মায়ের পেটে উপস্থিত করেন আদমের পুরা অবয়ব এখানে জেনেটিকলি হাজির হয় একটা জিনের মধ্যে তিনশো কোটি আদি জোড়া থাকে তিনশো কোটি ভেসফেয়ার থাকে একটি ছোট্ট চোখে দেখা যাবে না এরকম জিনের মধ্যে তাহলে জেনেটিকভাবে আদম কেমন ছিলেন হাওয়া কেমন ছিলেন কি গুণ বৈশিষ্ট্য ছিল এই বাছাই করে তাকে দিলেন কোরআন এটা বলছে কি বিশুদ্ধ জ্ঞান সেদিকেই রাস্তা দেখাবে যেটা সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে নেপরায়ণ সবচেয়ে কল্যাণ কর যার তুলনা হয় না যেমন কোরআনের চার নম্বর সোরান এগারো বারো তেরো ১৪ নম্বর আয়াতগুলিতে সম্পত্তি যে বন্টন করেছেন আল্লাহ তালা মানব রচিত বিধানে সম্পত্তির এই জিনিসগুলি বন্টন করতে গিয়ে ভলিউমের পর ভলিউম লিখতে হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহালা সম্পত্তি বন্টন করতে গিয়ে মাত্র এক পৃষ্ঠের পৃষ্ঠার মধ্যেই সম্পত্তি বন্টনের সবকিছু সেরে ফেললেন কি অলৌকিক কি বিশুদ্ধতম ভাগ কি ন্যায়পরায়ণ ভাগ আজকে অনেকে ভাগের উপরে আপত্তি তোলেন একদল লোক আছে তারা সারা সারাদিন নারী নারী নারী নারী জিকির জিকির করে মনে হয়েছে না নারীদের কত বন্ধু ওনারা বোকা বন্ধুর জ্ঞানী শত্রু ভালো আল্লাহ যেটা বলেছেন এর চেয়ে উন্নত ঙ্গত বাস্তব কোন বিধান দেয়ার কার ক্ষমতা নেই আল্লা যে বলেছেন বোন যা পাবে একজন ভাই তা পাবে শুনতে মনে হবে যেন বোনটাকে ঠকানো হলো দুজন বোন যা পাবে এক ভাই তা পাবে বাস্তবে দেখলে আপনি দেখবেন এটাই সমান এটাই ভারসাম্যপূর্ণ একটি ভাগ যেটা আল্লাহ করেছেন এর চেয়ে আড়াল বেশি ইনসাফ ভাগ আপনি করতে পারবেন না করলে নারী ঠকবে খাত কারণ ভাই নিজের খরচ তাকে তার সম্পত্তি থেকে করতে হবে তাকে অন্য কেউ খাওয়াবে না সে বালেক মানুষ তার বাবা মা মরে গেছেন সম্পত্তি সে কিছু পেয়েছে এখন নিজের খরচ তার নিজের খরচ তাকে করতে হবে কিন্তু বোন নিজের খরচ তাকে তার নিজেকে করতে হবে না তার স্বামী আসে তার স্বামীর উপরে খরচ তার খরচ করা তাহলে ভাই এখানে ডাবল পেলে কি হবে আর বোন সিঙ্গেল পেলে কি হবে বোনের সিঙ্গেলটা টিকে যাবে ভাইয়ের ডাবলটা খরচ হয়ে যাবে একদিকে খরচ হচ্ছে একদিকে খরচ হচ্ছে না যেটা খরচ হচ্ছে সেটা একটু বেশি হতেই হবে তাহলে কমটার সমান হয়ে আসবে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসবো ইনশাআল্লাহ কোরআনিক এই বিধানিরপেক্ষায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় করুন ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমারা ইসলামীস নিহিত আপনি কি ইসলামী শেরিয়ার সেই মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियर नीतिमाल सोमवार मंगलवार रत आप न पुन सम्प्रचार सकाल आठ टेष टी बांगलाय কিভাবে আমাদের ঢুকেছে রীতিমজাম फल सम्मेलन सी देखे बीटल अनुष्ठान जालशाए ला आल रात, आप पुनो सकाल आठटे सहस लागे आपनी जा विश्वास करें तर पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरायण होते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 বিরতি শেষে আবারও ফিরে আসলাম সেদিকে যার তুলনা হয় না যেমন কোরআনের চার নম্বর সুর এগারো বারো তেরো ১৪ নম্বর আয়াতগুলিতে সম্পত্তি যে বন্টন করেছেন আল্লাহ মানব রচিত বিধানে সম্পত্তির এই জিনিসগুলি বন্টন করতে গিয়ে ভলিউমের পর ভলিউম লিখতে হয়েছে কিন্তু আল্লাহ তালা সম্পত্তি বন্টন করতে গিয়ে মাত্র এক দেড় পৃষ্ঠার মধ্যেই সম্পত্তি বন্টনের সবকিছু সেরে ফেললেন কি অলৌকিক কি বিশুদ্ধতম ভাগ কি ন্যায়পরায়ণ ভাগ আজকে অনেকে কোরআনের ভাগের উপরে আপত্তি তোলেন যে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছেন একদল লোক আছে তারা সারাদিন নারী নারী নারী নারী জিকির জিগির করে মনে হয়েছে নারীদের কত বন্ধু কোরআন সে পদ দেখায় যেটা সবচেয়ে বিশুদ্ধ এবং ন্যায় সঙ্গত এখন দেখুন বোন সিঙ্গেল পেয়েছে ভাই ডাবল পেয়েছে কিন্তু পরিণতিতে বনে সিঙ্গেল আর ভাইয়ের ডাবল এক হয়ে যাবে এক সমান হয়ে যাবে না আল্লাহ একজন স্ত্রী আনবে সেই স্ত্রীর মোহর আনা ভাইকে দিতে হবে সেই স্ত্রীর ভরণ ভাইকে দিতে হবে সেই স্ত্রীর কসমেটিক্স ভাইকে দিতে হবে সেই স্ত্রীর বাসস্থান ভাইকে দিতে হবে আর বোন একজন স্বামী আনবে স্বামী পাবে স্বামীর কোনো খরচ বনকে বহন করতে হবে না বরং স্বামী তাকে ভরণ পোষণ দেবে বাসস্থান দেবে কসমেটিক্স দেবে চিকিৎসা দেবে যা লাগে সব দেবে তাহলে দেখুন বাইয়ের ডাবল আর বনের সিঙ্গেল ভাইয়ের ডাবল থাকলো কি বরং বনের সিঙ্গেলের চাও আরও বেশি খরচ হয়ে যাবে আল্লাহ তালা কী সুন্দর ভাগটা করলেন আচ্ছা আবার দেখুন বনের ঘরে সন্তান আসলো ভাইয়ের ঘরে সন্তান আসলো বনের সন্তানগুলির লালন পালনের সমস্ত দায় ভাঁড় বনের স্বামীর উপরে আর ভাইয়ের ঘরে যেই সন্তানগুলি আসলো এখানে সমস্ত পোষণ লালন পালন যা লাগবে সব খরচ তার ছেলে মেয়েকে নিয়ে ব্য়াতে আসবে কোথায় আসবে ভাইয়ের বাড়িতে আসবে আসলো ভাইয়ের বাড়িতে খরচটা কার ভাইকে খরচ করতে হবে এখন বোনের যে ছেলে একটা মামার বাড়ি পেলো যে মামার বাড়ির সম্পর্কে কবিরা বলেন ঝড়ের দিনে মামার দেশে যারা আল্লাহ আর এই বিধানের উপরে কথা বলছেন তারা বোকা তাদের জ্ঞান নেই তারা বরং নারী জাতিকে ঠকাবার করছেন ভাই থেকে যদি সম্পত্তি কেড়ে নিয়ে বোন দেয়া হয় আখেরাতে জান্নাত নাই কারণ ভাগ বন্টনের পরে আল্লাহ বলেছেন চিরকাল সে জাহান নামে থাকবে আর যে আল্লাহ রে আইন মেনে নেবে যে নারী আল্লাহ বিধান মেনে নেবে যে আল্লাহ ভাগ করেছেন এটাই নেই সঙ্গত আল্লাহ তাকে জান্নাত দেবেন প্রিয় ভাই বোনেরা যদি এভাবে ভাইয়ের সম্পদ কেড়ে বোন কে দেওয়া হয় পৃথিবীর কিভাবে মেহমানদারি করব। তার স্বামীকে খাওয়াবো থেকে। তাকে আমি বহন করবো কোথেকে ভাই বোন একটা বিরাট দ্বন্দ্ব সংঘাত লাগাবার অবস্থা তৈরি হয়ে যাবে সারা বিশ্বে যদি আল্লাহর এই নীতির উপরে হাত দেয়া হয় এই সেই নীতির দিকে মানুষকে আহ্বান করে রাস্তা দেখায় যার চেয়ে ন্যায়সঙ্গত আর কোনো বিধান থাকতেই পারে না সকল ক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে দেখুন ইতালির কেস্তেমালা শহরের মেয়র লুইগি তার শহরে একটা আইন জারি করেছেন আমার শহরে কোনো মেয়ে যদি হাই হিল পরে রাস্তায় বের হয় শর্ট কামিজ পরে যদি বের হয় বুক খোলা শার্ট পরে যদি বের হয় তাকে পাঁচশো ইউরো জরিমানা করবো কেন তিনি বলছেন যত সড়ক দুর্ঘটনা হয় সে সড়ক দুর্ঘটনার জন্য এই মেয়েরাই দায়ী কারণ তরুণ ড্রাইভার সে যখন রাস্তার মধ্যে মেয়েদেরকে দেখে তখন রাস্তা না দেখে এদের দিকে তাকায় আর ওই মুহূর্তে দুর্ঘটনা ঘটে কোরআন কি বলেছে কোরআন তো এটাই বলেছে ইউদ্িবি হিননা রূপ তারা প্রকাশ করবে না আজকে যদি নারী জাতি কোরআনের এই নীতির উপরে চলে তাহলে মেয়র লুইগি যে আইনটা করেছেন পাঁচশো জরিমানা করবেন সে আইনের তো কোনো দরকার হতো না আর তিনি যেটা বলেছেন যে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বাস্তব ইফটিজিং এর কারণ এটা বিশ্বব্যাপী নারীদের তাদের সর্ব অধিকার হরণ করার পরিবেশ আজকে তৈরি হয়েছে কোরআনের বিধান থেকে সরে যাওয়ার কারণে যার ফলে পাশ্চাত্য নারীরা আজকে সমানে ইসলামের দিকে আসতেছে সেদিন বেশি দূরে নয় সমগ্র পাশ্চাত্য বরং সারা বিশ্বের মানুষ ইসলামের সায়াতলে এসে আশ্রয় নেবে ইন্দাজ আল কোরআন ইহাদ সুরানিস আল্লাহ বলেছেন একশো উনষাট নম্বর আয়াতে হবে ইউ কবতি ইসা আল্লাহ আসবেন তার মৃত্যুর আগে সমস্ত মানুষ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৌতলিক যারা আছে সব ধর্মের মানুষরা ইসলাম কবল করে মুসলিম হয়ে যাবে কারণ মানুষ জ্ঞান বিজ্ঞানের দ্বারা এখন দিন যত যাবে তত বুঝবে যে ইসলামের প্রতিটি বিধান কতটা ন্যায় সংগত কতটা সুন্দর কতটা বাস্তব কোরআন যে বলেছে কুনু অবশ্রীপুর সুরাপের একত্রিশ নম্বর আয়ার সারা কোরআনের প্রায় এই উপদেশটা আছে খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করোনা এমন একটা এত ন্যায়সঙ্গত বিশুদ্ধ একটা বিধান আপনি কোথায় পাবেন কি বলেছে কোরআন এখানে খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করোনা বারবার বলেছে আর নবজি বলেছেন যে প্যাটকে তিন ভাগ করো ছিলো শুনলে আমি তিন ভাগের এক ভাগ খাদ্য দিয়ে ভরো অসলো শুনলে এক ভাগ পানীয় দিয়ে ভরো আর একবার খালি রেখো কি সুন্দর কথা দেখুন মানুষ যখন বেশি খায় তখন এই বেশি পরিমাণ খাদ্যকে হজম করার জন্য আমাদের দেহ থেকে একটা বের হয়। হজমি রস নিঃসরণ হয় সে হজমি রসটা নিঃসরণ হয় দেহের কোষগুলো ভেঙ্গে সেলগুলো ভেঙ্গে ওটা তৈরি হয় আপনি যত বেশি খাবেন তত এঞ্জাইম বেশি নিঃসরণ করতে হবে হজমির রস বেশি বের হবে তত কোষ ভাঙবে বেশি আর মানুষের অকাল বার্ধক্যের মূল কারণ মানুষ বৃদ্ধ হয় কেন দেহের কোষ ভেঙ্গে যায় সেলগুলো ভেঙ্গে যায় এই জন্য মানুষ বৃদ্ধ হয় তাহলে যিনি যত বেশি খাবেন খেতে বসরে যদি অলা তো শ্রেবু আল্লা বলেছেন বেশি খেও না বেশি পান করো না এই বেশিটা যদি করেন তাহলে আপনার এনজাইম বেশি নিঃসরণ হওয়ার জন্যে দেহের কোষ কলা বেশি করে ভাঙবে ভাঙতে ভাঙতে অকালে আপনি বুড়ো হয়ে যাবেন রাজা বাচ্চারা বেশি খায় এই জন্য চল্লিশ পঁয়তাল্লিশে চুল ভেঙে যায় বুড়ো হয়ে যায় আর কৃষক তো বেশি খেতে পায় না বেছারা শ্রমিকরা বেশি খেতে পায় না দেখা যায় ষাট সত্তর ৮০ বছর পর্যন্ত চুল কালো থাকে কারণ কোর্স ভাঙে না ওরকম আপনি কোথায় পাবেন এই তথ্য দিবে যে তথ্য কোরআন দিয়েছে চোদ্দশো বছর আগে অশ্রবু তশ্রিফ এই জন্য বাদশাহারুন রশিদের দরবারে একজন খ্রিস্টান ডাক্তার বলেছিল তোমরা তো দাবি করো তোমাদের কোরআনে সব আছে ডাক্তারি শাস্ত্রের কি আছে বলো তো তখন সে মুসলিম ডাক্তার খাও পান করো কিন্তু বেশি খেও না বেশি খেলে যে মানুষ বুড়ো হয়ে যায় তার দেহের কোষ ভেঙ্গে সে অকাল যৌবন হারায় আজকের মানুষ ডায়েট কন্ট্রোলের মাধ্যমে তারা চেষ্টা করছে দেলিয়ার পর দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক সংস্থা সংগঠন সুদীয় অর্থনীতির কেন্দ্রগুলো একের পর এক সে কথাই বলে যেটা সবচেয়ে সত্য ন্যায়সঙ্গত প্রিয় ভাইয়েরা কোরআন অতীতকালে যাতে সংবাদ দিয়েছে প্রত্যেকটি সংবাদ সত্য হয়েছে ভবিষ্যতের সংবাদ গুলো মিথ্য হবে কেন সেগুলো সত্য হবে কোরআন যে তালামুন আল্লাহ ঘোয়া সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন গাদা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করতে পারো এবং এগুলো তোমাদের জন্য সৌন্দর্যস্বরূপ অয়াহুলকুকুমা তালুন তোমরা আজকে যা জানো না কোরআন নাজিল হওয়ার মুহূর্তে যাওয়া জানো না এমন সব বাহন আল্লাহ ভবিষ্যতে সৃষ্টি করবেন আজকে কি সৃষ্টি হয়নি আজকে যে গাড়ি আজকে যে ট্রেন আজকে যে উড়োজাহাজ আজকে যে রকেট আরো কত ধরনের বাহন আজকের মোটর সাইকেল আজকের সাইকেল আজকের অটোরিকশা এই সব কিছুর কথা তো কোরআনে ওয়াতাল্লা বলে দিয়েছেন অয়াহুলকুকুমা মন যা আজকে তোমরা জানো না অদূর ভবিষ্যতে আল্লাহ সব সৃষ্টি করবেন আপনি কোরআনকে কোন দিক থেকে যাচাই করবেন মরিস বুকাইলি তিনি তো কোরআনকে যাচাই করতে গিয়ে কোরআনের ভুল আবিষ্কার করতে গিয়ে নিজেরই ভুল আবিষ্কার করে ইসলাম কবল করে ফেললেন আজকের জাতিসংঘ আজকের বৃহৎ শক্তি পরাশক্তি আজকের সকল মানবিক সংস্থাগুলি যদি কোরআনকে শিখতো কোরআনকে শিক্ষা দিত আজকের পৃথিবীর অবস্থা এমন হতো না আজকের পৃথিবীতে কোনো দরিদ্র থাকতো না কোরআনের উপর আমল করে মাত্র ২৫ বছরে অর্ধ পৃথিবী জুড়ে কোন দরিদ্র অর্থনীতি দিয়েছে আজকের পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই অভাব হলো ন্যায়সঙ্গত বন্টনের ন্যায়সঙ্গত বন্টন না থাকার কারণে আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ দারিদ্র নিচে মানুষেরই জুলুমের কারণে কিন্তু কোরআন যে নিয়ম দিয়েছে যে ধনির সম্পদে দরিদ্রের অধিকার আছে মূল নীতিটি শুনলেন ইন্দল কোরআন ইহাদ সেদিকে সবচেয়ে ন্যায়সঙ্গত সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে স্থায়ী এবং টেকসই আসুন না কেন প্রতিটি বিধানি তো এরকম আমরা শিখে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনার পারে জাকাত দানের অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बारे इन एडमिन एट दीच टी डी मानव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 दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगशे पीस